সতরা মার্চ সন উনিশ সমীক্ষক শ্রী পবিত্র আচ্ছা এখানে তোমার মানে প্রিপিটি নাটকের ছু কিছু দৃষ্টান্ত আমরা যখন কলেজ তোমার এসেছি সম্পর্কে তোমার যে পরবর্তী যে চিন্তা যেটা তখন গড়ে উঠিনি যখন প্রথম ধরোটি কলকাতায় আমি দেশ ভাগের পর আমরা রংম থেকে নানা দল যেত যেমন আমার মনে আছে শাহজাহান দেখেছিলাম যাদের রবি রায় শাহজাহানের অভিনয় করেছিলেন ওই এরকম প্রধাপাদিত্য দেখেছিলাম যাতে সবচেয়ে বেশি মনে আছে সেটা হলো শিশির কুমার হাজুরি উনিশশো সাতান্নতে সমাবেত ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অভিনয় তাতে দেখেছিলাম মধুসূদন ষোড়শি আর দুটো শো আর দুটো শীতকাল এই তিনটে নাটকের কথা আমার খুব মনে আছে এই নাটকের আর কিছু আমার চোখে পড়েনি দশা থেকে খুব খারাপ লেগেছিল এবং সেটে তো যে খুব অসাধারণ কিছু ছিল তা না ফ্ল্যাট দিয়ে করা হয়েছিল যাতে খুব লাগছিল কিন্তু শিশির বাবুর অভিনয় আমি তার আগে দেখিনি এবং সেই অভিনয় দেখে বিশেষ করে মাইকলের ভূমিকায় সে গলার আবৃত গলারটা দেখে আমার মনে আছে আমি অনেকদিন মানে শুরু করেছি বিসর্জন একবার দেখেছিলাম বড় কেউ করেনি তাতে যে মানে ও সমস্ত অভিনেতা ছিলেন তারা করেছিলেন আইপিটি অনেক ধরনের রাহ মুহূর্ত দেখেছে আগে এই ধারাটা তখন অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আগে অবশ্যই আমার গুরুটি রক্ত কর্মী তার আগে দেখা হয়ে গেছে কিছু কিছু বিদেশি নাটকের দল কলকাতায় এসেছে এর মধ্যে আমি তখন বঙ্গবাসী কথা অনেক তারা করেছিল এগুলো আমার সেটা আমার একটা রকম সম্ভাবনা আচ্ছা ফিফটি সিক্সে কলকাতায় তুমি চলে আসার আগে তোমার মানে লেটার অঞ্জন তোমার একাডেমিক জীবনে তোমার ইন্টারেস্ট কিন্তু কবিতা তুমি যে কবিতা লিখেও মানে একাডেমিক ইন্টারেস্টটা আরও ক্রিয়েটেভলি কবিতা নাটক এবং আরও লেটার একটা স্টেটেড ইনভারেস্টেস ইত্যাদি এই তোমার মেন একাডেমিক ইন্টারেস্টের ফিল্ড হিসেবে আমরা জানি এর মধ্যে বাচ্চাদের নাটক সুনির্মল বসু শহুরের মামা বা ঠাকুরদা এই সমস্ত নাটক করেছে তখন অভিনয় ব্যাপারটা ওই বলে হ্যামিংয় দেখেছি একজন বড় অভিনেতাকে অভিনয় করতে তার মতো করে খুব বাড়াবাড়ি করে অভিনয় করেছি খুব চোখ মুখে ডিরেক্টলি আমার তোমার মনে আছে তুমি ইউনিভার্সিটি তো নাটকে বেশ একটু কিন্তু নাট্যকার শে ছেলে তিনি আমরা ইউনিভার্সিটিতে ওই অকেশনাল নাটক করছি যেমন অ্যানুয়াল একটা নাটক হলো অতীতে সেতু বন্ধন আমরা করেছিলাম তাছাড়াও ইউনিভার্সিটির ওয়ান্তরঞ্জন ঘোষে নাটকটিতে আমি এবং দীপেন্দ্রেশাল দেখেছিলাম খারাপ অভিনয় অভিনয় এবং না অভিনয় এই দুটোর মধ্যে দখতটা আস্তে আস্তে স্পষ্ট করছিল সঙ্গে আমি দীপেন্দার দল তখন করেছিলাম নান্দিকার থেকে বেরিয়ে তার নাম হয়েছিল অনুকার অনুতার দলে আমি প্রথমে যোগ দিই এবং দীপেন্দ্রটি তাছাড়াও জল একটি নাটক এবং আরো দুটি একটি ওয়ান দীপেন্দ্র সঙ্গে বহুবার করি সেই থেকে আমার উনিশশো থেকে আমার নাটকে ইনভলভমেন্টটা শুরু হতে অভিনয় অভিনয়ের অন্তপক্ষে নাটক সম্বন্ধে সিরিয়াস পড়াশোনার তখন থেকে সেই সময় তুমি দেখছি মনে হয়েছিল যে এইটি হচ্ছে তুমি নিজেকে কোথাও একটা মডেল হিসেবে আইডেন্টিফাই করতে পারো যেগুলো থিয়েটার অনুসরণ করতে পারে তাই তখনকার দিনে তোমারও নিশ্চয় একে ধরনের অভিজ্ঞতা ছিল যে মধ্যবিত্ত পরিবার থেকে এসে আমাদের মোটামুটি দুটো লক্ষ্যে প্রায় আমরা বিভক্ত ছিলাম যে কমিউনিস্ট পার্টির কাছে এসেছিলাম ফরত করে আমি কমিউনিস্ট পার্টির কাছে কাছাকাছি আসি এবং তখন সাধারণ মানুষের জন্য কিছু করব। আমার ব্যক্তিগত জীবনের বাইরে এবং সেই কিছুটা কী হবে একটা একাডেমিক জীবন তৈরি হচ্ছে অন্যদিকে কিছুটা কি হবে পার্টির কাছাকাছি গিয়ে পুরো পার্টি করবো কি করবো না এটা নিয়ে ভাবছিলাম আবার সঙ্গে সঙ্গে নাটকটার কাছে আসাতে যেহেতু যাদের সঙ্গে আমি নাটক করছি তারা কোনো না কোনোভাবে আইপিটি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং তখনও আছেন ফলে মনে হয়েছিল যে নাটকটা একটা রাস্তা যার মধ্য দিয়ে মানে মনে হওয়াতেই আমি নাটকটার কাছাকাছি আরো বেশি এবং এক হিসেবে যেহেতু একাডেমিক দিক থেকে আমি নাটকের সঙ্গে জড়িত থাকতে পারি মনে হয়েছিল এটা বেশ ভালো রাস্তা যে নাটক নিয়ে করতে পারি নাটকটা করতে পারি আবার মানুষের কাছ থেকে যেতে পারে এই একটা ধারা আমাদের মানে তুমি আমি প্রায় একই রকম চিন্তার মধ্যে দিয়ে এসছি তা আমাদের চোখের সামনে আসছিল একটা হচ্ছে বহুরূপের কথা বলতে শুরু করেছেন তখন একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা যে অল দা রিসোর্সেস থিয়েটার আলো সাউন্ডিং সবগুলোকে একটা জায়গাতে আমি বের করতে হবে এইটি থিয়ে লক্ষ্য এবং স্পিটটা হয়েছে তখন দি ইন্ডিভিজুয়াল তাকে একা দাঁড়াতে হবে কোনো পার্টি কোনো রাজনৈতিক কিচ্ছু না সে একটা ব্যক্তিভাগ ভাবে সে একটা সত্যকে খুঁজে পাবে এবং সেই সত্যটার জন্য সে লড়বে এটি তার দায়িত্ব যে জন্য উনি তখন এনে মেয়ে দিপল রিভাইভ করছেন চার অধ্যায়ে বারবার করছেন বারবার কিন্তু এইখানে ফিরে আসছে যে আন্দোলন ডেমোক্র্যাটিক প্রসেসেস সমস্ত কিছুর বাইরে এতে পেছু খানিকটা ওর নিজের চয়েস ও নিজের অপশন থেকে এবং খুব শ্রদ্ধা একটা তৈরি করা এটা একটা লাইন আরেকটা লাইনে মনে হচ্ছিল উৎপলবাবু এবং বেস্টার শার্প্রাইডেন স্লোগান এই এই দুটোর ধারা কিন্তু খুব ক্লিয়ারলি লেট ফিফটিতে আমাদের সামনে এসে গেছে আমাদের মনে হয়েছিল তখন সম্ভব মোটামুটি ভাবে কমিউনিস্ট পার্টির লক্ষ্যের কাছাকাছি ছিল তারপরে উনি একটা আছে ব্যক্তি হিসেবে আলাদা এই দর্শনে বিশ্বাস না করে ওর নাটক গুলো যে আমাদের খুব অভিভূত হতো করতো সেটা তোমাকেও করেছে আমাকেও করেছে এবং তখনই আমাদের মনে হতো যে ওই দর্শনে বিশ্বাস না করেও ভালোভাবে নাটক যদি করতে হয় এবং নাটককে যদি সত্যি সত্যি একটা পাওয়ারফুল অস্ত্র করে তুলতে হয় তাহলে সম্ভব কিভাবে নাটক করছে এটা আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে এবং উৎপলভাবে যখন করলেন উনিশশো থেকে মেনার পথে তিনি তখন আমার মনে হয়েছিল যেরকম মানে ই ক্যান টেক বেক যে ম্যাসি জিনিস একটা পুরো কলিয়ারি বসিয়ে দিচ্ছেন বা এটা আবার সম্ভব সেরকম সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের সেই মেলাবার বা কোনো দৃষ্টান্ত আমরা খুঁজে পাইনি কারণ আমি নিজের কখনো প্রডিউসার হতে নি বা পারবো না অন্য কোন প্রডিউসারের আশা করছিলাম যারা এই দুটো ধারাকে মেলাবেন সেরকম ভাবে তার মধ্যে একটা রয়ে গেছে আপাতত এই তারপরে প্রশ্নটা নান্দিকারের সঙ্গে তোমার যোগাযোগটা কখন হচ্ছে এবং নান্দিকারে একটা সময় একেবারে থিওরেটিক্যাল লেভেলে আমি বলছি হয়তো তুমি যে সম্ভাবনাটা কথা বলছো এই রকম একটা প্রত্যাশা কিন্তু আমাদের অজিতের কাছে তখন ছিল কারণ অজিত একদিকে পুরোনো থিয়েটারের ডিসিপ্লিন পুরোনো থিয়েটারের স্ট্রং পয়েন্টস অর্থাৎ রাজনীতিবিহীন থিয়েটারের যে রিচনেস ইত্যাদি সেটাকে একদিকে শ্রদ্ধা করে জানে বোঝে সম্ভবকে খুবই শ্রদ্ধা করত অন্যদিকে যেটা প্রবলেম হতো যে নান্দিকার অন্তত ফার্স্ট যে নাটকগুলো পরপর করলো সে নাটকগুলোর মধ্যে এটা নেই কিন্তু অজিতের সঙ্গে যখন কথা বলছি অজিতের আশেপাশে অন্যদের সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু আমাদের এই যে সংশয় এবং তার ভেতর থেকে ওরা খুঁজতে চাইছে নাফোর উই ক্যানোর্ট ইটস থিয়েটার টোটলি কারণ একটা কথা মনে হচ্ছে যে ওরা পারবে যেটা আমরা চাইছি হোয়াট ওজ ইউর রিলেশনশিপ উইথ নান্দিকার এবং তুমি তো একটা পয়েন্টের নান্দি করে তারপরে যোগ ফর্মালি যোগ হলো যোগ খানিকটা আভাসে যে ওরা তখন মঞ্জুরি আমের মঞ্জুরি নাটকটা করেছে এবং অজিতেশ নাকি কথা প্রসঙ্গে লীলা দিকে বলেছিল আমি একদিন অজিতের কাছে গেলাম যে কি আপনি টাকা টাকি করছেন কি ব্যাপার এবং সেটা মজা হলো যে আমি যেদিন গেলাম সেদিন কিন্তু খুব উৎসাহ কেউ দেখালো না অজিতের আপনি এসেছেন বলে খুব অন্য গেলে পরে আমি দেখিটা কাজ কর্মসাহ নেয় কিনা লোকের সাথে কি সম্পর্কে গড়ে তোলে এইটা একটা টেকনিক ছিল পরে আমি আমার ওই কথা যে অডিয়েন্স থাকে সেই মধ্যে দিয়ে যেতে হয় रोल पाईनी पशुपति हम भले ही करा तक अजित दस संग कथंगे खबर गु बार तुम्हें যে উনি বলেছিলেন যে আমরা আইপিটি এর লোক আমি সাধারণ মানুষের জন্য নাটক করব সেটাই সারা জীবন সেইভাবেই আমি সঙ্গে করব এটা ভেবেছি কিন্তু আমার আরও কিছু নাটক বাছাই করা আছে সেগুলো হচ্ছে দল ভাঙার নাটক দল ভাঙার নাটকটা কি দলটা যদি ভেঙে যায় বা দলটা যদি না চলে তাহলে আমি ওসব ভাবনা ঝপরে এমন একটা নাটক নামাবো যে সঙ্গে সঙ্গে লোকে একেবারে ভিড় করে দেখতে হবে দলটা আবার দাঁড়িয়ে গেলে তখন মশাই আপনাদেরকে সমস্ত কথা ভাব तो नाट्यकाल सन्द्र छ्री दल भागर नाटक संगे दर्शक आसते दाणी जासयानी बने कम आसत फिर अजित सोरे जो शरतचंद्राटकिल बोध परिणीता रवीनाथ बदना এই সমস্ত কিছুই যখন কিছুতেই না নাট্যকারের সন্ধানে আবার উনিশশো ছেষট্টি তুমি জানো যে যা গোল দল ভেঙে গেল তখন আবার সেরা ওইভাবেই করলাম <laughs> राष्ट्रिकस्ता दे देख sir uh, your role was just one role nothing more than that kintu amar kache important ebong interesting je ta ekno mone hoy seta hocche so called absurd theater somporke amar kono beshi shrodha habo bisoy mone powerful at like the theater technique uh, hisebe that ebong ekta kotha dead end paper at the theater যেটা মঞ্জুরিতে যেটাও একভাবে কিন্তু নিলিমাত করে যেখানে আমরা কেউ জানি না কিন্তু নানা রকমেশন হয়েছে কিন্তু আমাদের দেশে যেখানে শিক্ষা জায়গা যায় উইচ ইজ নানা রিয়ালা ঘটনাফেসেস আমরা সবসময় দেখি সেইটাকে ধরে ফেলে ও একটা কোথায় নির এবং देर बेपार्लता स्टाडी कर दू করে তার সম্ভাবনাগুলো তারা একদম ছোকে নিয়ে সে একটা রোলে সেক্ষেত্রে খুব একটা দেখিয়ে দিয়েছে আমাকে তা ও জাস্ট আমার ম্যানিজম গুলোই করে আমাকে দেখিয়েছে আপনি কি কি ম্যানারিজ করেন আপনি দেখে আমি সেই ধরনের অভিনেতা যে আমি নিজে তখন ওই যে বাইরের জীবন থেকে কপি করে আমি অভিনয় করতে পারি হলটিং কিভাবে কথা বলেন হাত কিভাবে নাড়েন কেমন একটু এগুলো করুন এবং একদিন আমার মনে আছে একদিন দেখিয়ে দিয়েছিলেন তারপর থেকে আমি ধরে নিয়েছিলাম জিনিসটা এবং আস্তে আস্তে আমি ডেভেলপ করেছিলাম তবে এবং তখন মনে হয়েছিল যে ওই ভাইরাস চলে এসেছিল কেমন করে যে ব্যাপারটা শেষ পর্যন্ত রহস্যময়খনো হতো কি যে ঘটনাটা ঘটতো যে ওই পাশের যে অভিনয় করছে তার নির্ভর তার এক্সেলেন্স একদিন হয়তো সেদিকে আগে থেকে খুব ধরে তখন আমাকে তার সঙ্গে দিয়ে অনেক আমি মনে করতে পারি আর কি আমার কাছে ওটা খুব একটা সঙ্গে তোমার তার আগে ওই নাট মঞ্চ সমিতির কতগুলো বারোয়ারি অভিনয় করে আর কি আমি করেছিলাম মনে হচ্ছে রক্ত করে যে অভিনয় করেছিলাম ছোট লোক করে চলে তারপরে একটা মানসিক ছেদ ঘটলো সেটা হচ্ছে যেটা নান্দিকারে ভালোভাবে গৃহীত হয়নি না হওয়ারই কথা কারণ তারা সবাই ভেবেছে টু ভেবেছে। তখন আর মানসিক ভাবে একটা ছেদ করে গিয়েছে। সেদিন আমরা কিছুটা কথা বলেছিলাম খুব বেশি না মোটেই আধ ঘন্টা মতন কথা বলেছি না আর তোমার নাট্য জীবনের গোড়াকার কথা কিছু আমরা বলেছিলাম তারপর নান্দিকারের সঙ্গে তুমি যুক্ত হলে আর কোন কোন নাটকে অভিনয় করলে আর আবার শেষে এসে তুমি নান্দিকার থেকে আলাদা হলে এই কথাটাও না সেটা এখন তারপর নাটকে নান্দিকারের ওয়ার্কিং কিংবা অজিতেশের সম্পর্কে অজিতেশের নাট্য পরিচালনা অভিনয়ের সম্পর্কে তুমি তোমার কাছে থেকে দেখে যা ধারণা আর এজ এ ক্রিটিক পরে যখন অডিটোরিয়ামে বসে তার অভিনয়গুলো দেখেছো এইটা বলে তারপর আর যা তুমি নন্দিকারের সম্পর্কে নন্দিকারের পত্রিকার কথাটা বলছিলে সেটা বলো নিয়ে যাওয়ার আগে যেটা আমি বলে দিচ্ছি যে আমি যে প্রশ্নগুলো করব তার ছাড়াও যেটা তুমি মনে করবে যে এই কথাটা রেকর্ড থাকা উচিত সেগুলো কিন্তু তুমি ফ্রিলি বলে যেও তারপরে বিদেশে চলে গেলাম উনিশশো উনসত্তরে তারপর সেটা অভিনয় করেছি মাঝে মধ্যে কিন্তু নিয়মিত অভিনয় কোনো দলের হয়ে আর করা হয় আচ্ছা বিদেশে কি করতে গিয়েছিলে তুমি আমি বিদেশে ভাষা তত্ত্ব লিঙ্গুইস্টিক পড়তে গিয়েছিলাম বাদ থেকে গেছে সেটা হলো শ্রমিক বন্দ্যোপাধ্যায় আর আমি দুজনের সম্পাদনা এবং নান্দিকার বহুরূপী এই ধরনের কিছু দলের সহযোগিতায় আমরা দেখিনি তার কোন এক বছর ভালোভাবেই চলেছিলো বেশি একশো চোদ্দ তার কাছে আছে প্রবীর বসু এই সমস্ত জিনিস রাখি সংগ্রহ তাহলে তার কাছ থেকে তোমার তুমি তো চেনো থাকে তাহলে তার সঙ্গে কথাগুলো যদি এক্সট্রা কপি থাকে কিছু যদি উনি দিয়ে দেন না হলে আপাতত কয়েকটা আমরা নিশ্চয়ই দেখবো আমার চাইতে আপনাদের কাছে অনেক ভালো থাকবে সেই পত্রিকাটা পাখি হওয়ার জন্য সুবিধা হয়েছিল এই যে নাটকের খবর নতুন নতুন খবর খুব দেওয়া যেত তাতে আমরা অনেক জিনিস কভার করেছিলাম আর শ্রমিক থাকার ফলে সুবিধা হয়েছিল যে বিদেশের নাটকের খবর খুব ভালো ভাবে আমরা দিতে পারতাম বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল একটা কারণ আমার মনে হয় যে আমি সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেওয়া একটা মনে আছে আমাদের উনিশশো ছেষট্টিতে দিল্লিতে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট একটা ইন্টারন্যাশনাল থিয়েটার সেমিনার করেছিল তার মূল থিম ছিল টোটাল থিয়েটার আগে ছিল এবং অজিতেশ আমাদের প্রতিনিধি হয়ে গিয়েছিল এবং আমিও গিয়েছিল একজন দর্শক শ্রোতা হিসেবে তখন আমরা তার সমস্ত রিপোর্ট ওই পত্রিকাতে ছেড়েছি সেটা বেশ মনে আছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ে একটা নাটকের গোষ্ঠী আছে সেটার নাম কোর্ট থিয়েটার এই কোর্ট থিয়েটারে শেক্সপিয়ার মলিয় এবং পুরোনো ক্লাসিক নাটক অভিনয় হতো şeyo ovinashaname jukto chilam mulo to backstage e kaj korno kortam ar udal bole ekjon othapok tini amader theater history class niten sei class ta kortam tokhane amra obhinoy korechi girish girish karnade how weather talk আর তাতে আমার মজার অভিনয় হয়েছিল। তিন চারটে রোল করতে হয়েছিল তাতে মাকালি রোলটা আমি করেছিলাম করে তা নয় এবং আমার মনে হয় ফিলসফিটা যেটা ওই ট্রান্সপোজ হেড থেকে জাতকের গল্প থেকে টমাস মান করেছিলেন গিরিশ আবার সেটা থেকে নিয়েছেন মানে সে সত্যি কি চায় আর মানে আমার তো যত দূর মনের খুব স্ট্রংলি আমরাও করলে করেছিলাম আর তারপর শেষে দুজনকে নিয়ে চরিত্র ঘোড়া মুখ মানুষ সেটা মনে হয় নাটকের সঙ্গে ভালোভাবে জুড়ে নেই চাপিয়ে খুব আগ্রহ আছে গবেষণা হচ্ছে মেক্সিকান স্টেট ইউনিভার্সিটিতে এখন নাটকের প্রফেসর ফয়ালির সঙ্গে আমার আলাপ হয়েছিল বাংলা যাত্রা সম্বন্ধে একটা ওখানে ওই পত্রিকা ওদের যেটা জার্নাল অব সাউথ এশিয়ান লিটারেচার তাতে বেরিয়েছিল প্রায় কুড়ি পৃষ্ঠের একটা দীর্ঘ প্রবন্ধ বাংলা যাত্রা সম্বন্ধে তারপরে মূলত আমাদের সেখানে যে কাজ ছিল পড়াশোনা করা গবেষণা করা এইসব করে একটু খুব করিয়ে বছর ধরে ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে করিয়ে আমি দেশে ফিরে আসি দেশে ফিরে আমরা যখন গেছি তখন ডক্টর ভদ্রলোক ড্রামার ডিপার্টমেন্টেও বেরিয়েছে ছিলাম তো দুজনকে দুজন বাঙালি ভদ্র মহিলাকে আমি নিয়ে গেছি ওখানে সুচিত্রা মিত্র গিয়েছিলেন তিনি গিয়ে গান করেছিলেন কারণ ওখানে একটা মিউজিক ডিপার্টমেন্ট আছে যেখানে রবীন্দ্রসঙ্গীতের উপর গবেষণা করেন যাওয়াতে বেশ সকলেরই ভালো লেগেছে উনি রাজা থেকে একটু অভিনয় করে দেখালেন সেটা ভিডিও টেপে ধরে রাখা হয়েছে তারপরে ওকে নিয়ে এবং নাটক ও দেখেছেন উনি উনি বলছেন আর সেটা হলো বিদেশের কথা তারপর দেখা আর কি লন্ডনে আমার মনে আছে লন্ডনে আমার কাছে একটা কিন্তু নাটকের সঙ্গে আমি লিখতে লাগলাম এবং উনিশশো এই একশিতে আমার নাটকের উপর একটা বই বেরোলো নাটক নাট তরুণ এর মধ্যে একটা যোগাযোগ হলো কি আমি উনিশশো ছিয়াত্তর পঁচাত্তরে ফিরেছি ছিয়াত্তর থেকে নাটক দেখতে শুরু করছি নাটকের সমালোচনা করছি যেমন বা এই ধরনের সমালোচনা করতে শুরু করে দিয়েছি তখন একদিন অজিতেশ আমাকে ডাকবে সেটা হলো যে আহ উনিশশো এর মধ্যে আমি ছিলাম আমি তৈরি করি ভাগ পূর্ণ একটা অসাধারণ যেটা দলের মধ্যে ভাগ হয় আর অনেক দলে তো আমরা দেখছি তুমি হেতু মানে মানে কোন বিভার ব্যাপার আমি আসলে বাইরে ছিলাম এর মধ্যে নান্দিকারে যেসব ঘটনা ঘটেছে তার যোগ খুবই কম ছিল শান্তিনিকেতন থেকে কলকাতা ট্রেনে উঠে আনন্দবাজার পত্রিকা আমার মনে আছে আমি কিছু জানি না ফলে আমার পক্ষে বলা কঠিন জিনিসটা কিন্তু বোঝাই গিয়েছিল যে অজিতে শেদ্রের মধ্যে কোনো না কোনো ভাবে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে আমাকে ব্যক্তিগত ভাবে একবার রুদ্র বলেছিল তখন যে তো কিছু করছে না তিন বছর ধরে কিছু করেনি এই ধরনের অভিযোগের সু জানেন এখন রুদ্রসে স্বীকার করবে কিনা যাই হোক ওইটা বলেছিল আবার অজিতেশের নিশ্চয়ই কোনো অভিযোগ ছিল কিছু কিছু আমি যখন নান্দিকালে ছিলাম তখন কেয়ার খুব বেশি অভিনয় করে প্রথম দিকে নান্দি কাল প্রতিষ্ঠা প্রথম দিকে কেয়ার দু একটি ক্ষেত্রে অভিনয় করেছিল জানি তারপরে ও মায়া চলে যাওয়ার পর উনিশশো ছেষট্টিতে পেটের ওয়ার্কশপ হলো যখন মায়া চলে যাওয়ার পর ও নাট্যকারের সন্ধানে ওই বড় মেয়ের রোল মাঝে মধ্যে করতো মঞ্জুরি আমের মঞ্জুরিতে দুর্গীর রোলটা বোধ একবার দুবার করেছে কিন্তু যেভাবে পরে ভালো মানুষ বা তিন পয়সার পালাতে যুক্ত হলো সেভাবে হয় আমার মনে আছে অকেশনাল যেমন অজিতেশ আমার সঙ্গে একটা কাব্যনাট্য আমি অজিতেশ কিয়া তিনজন ছিলাম তাতে তাতে করেছিল আমার কেয়ার অভিনয় সম্বন্ধে মনে হয়েছিল নাট্য বিশেষ করে নাট্যকারের সন্ধানে দেখে যে ও বুঝে অভিনয় করে মায়া আমি আর অন্যান্য টেন্ডার এইগুলো আমার তত ভালো লাগে আমার সেই দলের অভিনেত্রী কখনো মনে হয় বয়স টা একটু ছিল যেটা আমার ভালো লাগেনি সবসময় আর ওই সব সময় মনে হয় চারপাশের লোকের লোকগুলো খুব টেন্স এই লোকটা মাছখানে খুব রিলাক্সড গলাটা ইচ্ছে মতো ফেলাচ্ছে তার চেষ্টাগুলো ইচ্ছে মতো করছে সেইটা আমার মনে টেনশনটা খুব পাগল ছিল এই পাগলাম মানে নিজের ওপরে অন্যদের উপরে জ্বর হয়ে গেছে একশো তিন ডিগ্রি জ্বর কিন্তু কিন্তু আমরা পরে আমি ঠান্ডা মাথায় বুঝতে পেরেছি আমার ভেতরে কতটা ক্ষমতা আছে আমি নিজেও জানতাম সেটা চাপটা দিয়েছে বলেই পরে যখন কাজটা ভালো হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে অদিতেশ দায়ী অদিতেশের ডিরেক্টোরিয়াল ব্যাপারগুলো দু এক কথায় বলা যেতে পারে যে এর অন্য দ্বিতীয় শ্রেণীর ভাবে। অনেক সময় হয় যে অনেক বিজনেস চাপানো বলে মনে হয় আপনাকে এখন স্পেস ভরাবার জন্য আপনি অনেক ছোট ছোট দেন বহুরূপের নাটক কে নাটকে কখনো মনে হয়েছে যে একটা একটা হয়তো স্ট্যাচু কোথাও রয়েছে আলাদা কোনো মিনিং বেরিয়ে আসছে অজিতে সেন ছিল যে ও বিজনেস ভাবতো continued on AC 92A.